সলাতাম সঈদসিনবী জিনাম عن أبي حريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يخونه ولا يكذبه ولا يخذره كل المسلم على المسلم حرام عرضه وماله ودمه التقوى ها هنا بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم بريد وشكو ستابعي بنا رأب বর্তমান পরিবেশ এমন হয়ে দাঁড়িয়েছে যে নিজের সুবিধার জন্য একে অপরের সাথে আমরা মিথ্যা বলে থাকি কিন্তু এটা কি আমাদের জন্য না এটা আমাদের অবশ্যই আরেকজনের অধিকারকে নষ্ট করা হয় এবং আমাকে জাহান নামের ভাগী করার কারণ হয়ে দাঁড়ায় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে এহাদি শুনলে অবশ্যই আমাদের সেই মিথ্যা বলার তৎপরতা আর একটু কমিয়ে আসবে সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ আলাম বলেন যে আল মুসলিম আফুল মুসলিম যে একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই সুতরাং লাই হুন সে তার খেয়ালত করতে পারে না কিছু যদি তাকে আপনি কখনো কোনো ঝামেলায় পড়ে গেলে হ্যাঁ তখন তাকে সহযোগিতা না করে বসে থাকতে পারেন না তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে মিথ্যার ব্যাপার আরেকটা হাতে স্মরণ করিয়ে দেওয়া দরকার যে রসুল আকরম সাল আলিয়া ইসলামের কাছে এক সাহি আসে জিজ্ঞাসা করলেন একজন কি চুরি করতে পারে রসুল বললেন আবার বললেন যে একজন মোমেন কি খুবই ভয়াবহ একটি ব্যাপার কারণ মিথ্যা কথা যদি একজনে বলে এবং মানুষ জেনে যায় তখন তার কথার আর কোনো মূল্য থাকে না ব্যক্তির কোন মূল্যহীন হয়ে যায় একজন ব্যক্তি তার উপর আস্থা হারিয়ে যায় মানুষ তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এই কারণে মিথ্যা মুসলিম বলব না রসুল আক্রম সালাম একজন মুসলমানের তিনটা জিনিস হারাম একটা হচ্ছে কি তার আপনার ইজ্জত আরেকটা হচ্ছে তার সম্পদ আরেকটা হচ্ছে তার রক্ত সুতরাং ইচ্ছে করলেই আপনি কারো ইজ্জত হনন করতে পারেন না করলেই কারো সম্পদ গ্রাস করে নিতে পারেনা করলে আঘাত করে রক্তাক্ত করে দিতে পারেন না বরং রসিউ ইসলাম আসল জায়গাটুকু বলে দিয়েছেন বলেছেন আত্মা কাহা হ্যাঁ বলে যে আল্লাহ ভিরুতে হচ্ছে যে অন্তরের ভিতর এটা যদি কারোর মধ্যে থাকে তাহলে এই অপরাধ গুলো হবে না একজনের মধ্যে যদি আল্লাহ অবস্থান করে তাহলে সে কোনো মুসলমানা এবং না তার সম্পদ নষ্ট করতে পারে না তার ইজ্জত নষ্ট করতে পারে না তাকে আঘাত করতে পারে না এই কারণে আমাদের সবাইকে মুত হতে হবে রসুল বললেন বিহাজ ইমিনাশারি রাখা হল মুসলিম যে একজন মানুষের জন্য যে একজন মানুষের অকল্যাণের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু মুসলমান বাইকে সে আপনার অবহেলা করবে নিচু মনে করবে সেটা অবশ্যই জঘন্যতম অপরাধ এই কারণে আল্লাহ অপরাধ থেকে দূরে রাখতে পারে এবং রাখেন সেটার জন্য আমরা ফিরিয়াদ করবো আল্লাহ আমাদের সবাইকে যেন এই সমস্ত আপনার মুসলমানের অধিকার রক্ষা করার দান করুন